উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াত সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরতানা আইনুল হক নাটরি সাহেব আলহাজ আইনুল হক নাটরি সাহেব হোটেল বন্ধ থাকবে কাবুলের কর্মীরা দেখে দোকানে কোন জেলার লোক আছে আমার কাছে নিয়ে আসেন কোন জেলার লোক আমার ভাইকে দূর পর্যন্ত দায়িত্ব এই মুসলমান ভাইদেরকে আল্লাহ এবং আল্লাহ পক্ষ থেকে দাভাত দিচ্ছি আসুন আজকে পবিত্র জুমা আমরা সবাই চলে আসি এখনো তারা পিছনের দিকে আসি সম্মুখের দিকে আগে আসি এমন জায়গায় আসি যেখান থেকে মুর্শিদের চেহারা দেখা যায় মুর্শিদকে দেখা এতে কত समय से दिखा गया मध्यार मुस्लि मध्य भाग में तमुखे दिखे आसने ता आतन साथी एक मात्र मार्च रेखे सम्मुखे दिखे आगे देव मन प्राण उजाड़े बसि कल्पना शक्ति बृद्धि करी मुर्शीद जख आक মসজিদের বয়ান লাগবে না ওয়াব লাগবে না মানে মন দিয়ে একবারে তাকাইয়া থাকবো No. আমার মুর্জিদের মত এত বড় হলি এত বড় সাই আর দুনিয়ার মধ্যে আর ভাষার মধ্যে এতটুকু রাখবো আমার মুর্জিদ আমার কাছে সবচেয়ে বড় আল্লাহ হলি বড় মসলে বড় মুক্তি সেরা মজবুত কিছু আহমদুলি আছে চায় যে এর কপাকুর মুর্শিদের ওয়াদ লাগে না এদের স্টেজে তখন আসলে এমনি ওয়াদ লাগে উনি নামায় নামায় তো যেমনি নামায় মো কামলের মসজিদ নকশো শয়তানের কামড়ের দেশ বিষাক্ত কি দুষ্ক্যের মধ্যে বসুলপুর বাইকুল মোহাম্মার প্রতিষ্ঠাতা মহাপরিচালক বাংলাদেশ জমিদুল শাহকিনের প্রতিষ্ঠাতা আমি নৌমা আমাদের